পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিয়বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারান থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনি ইসরায়েলের জন্য হেদায়তে পরিণত করেছে যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্য স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নুহের সাথে সওয়ার করিয়েছিলাম নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা আমি বলি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতঃর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর বান্দাদেরকে। অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ার ছিল অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ কর তবে তাও নিজেদের জন্যই এরপর যখন দ্বিতীয় সে সময়টি এল তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালন কর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করব আমি কাফেরদের জন্য করেছি। জাহান্ন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম মুমিনদেরকে নমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য পুরস্কার রয়েছে এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেইভাবেই অকল্যাণ কামনা করে মানুষ তো খুবই দ্রুত আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি অতপর নিষ্ক্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা স্থির করতে পারো বছর সমূহের গণনা ও হিসাব এবং আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে রেখেছি কেরামতের দিন বের করে দেখাব তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে পাঠ করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট যে কেউ সৎ চলে তারা নিজের মঙ্গলের জন্যই সৎ চলে थ भ्रष्टांगल कर ध्वस कर इच्छा करी तक तर अवस्थापन्न लोक देखे उद्बुद्ध करी अतपर तरा पापाचारे मेते उठे तक से जनगोष्ठ आदेश अवधारित আমি তাকে উঠিয়ে আছাড় দিই লুহের পর আমি অনেক অনেককে ধ্বংস করেছি আপনার পালন সংবাদ জানা ও দেখার জন্য যথেষ্ট। যে কেউ ইহকাল কামনা করে আমি সেসব লোককে যা ইচ্ছা সত্তর দিয়ে দেই। অতঃপর তাদের জন্য জাহান নাম নির্ধারণ করি ওরা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে আর যারা পরকাল কামনা করে और नमीन अवस्थाय तथा चेष्ट साधना एम लोकर चेष्टा स्वीकृत हो प्रत्येक पालनकर् पोचे दी आपनार्ता दान, आपनार दान अवधारित देखने एक दल के अपर ऊपर की श्रेष्ठत प्रदान कर लकाल तो निश्चय मर्त श्रेष्ठ ए फजिलते श्रेष्ठतम स्थिर करो ना आल्लर साधे अन्न को पिछले नींदित असहयोग तुम्हारे पालनकर्ता आदेश करा कारो इबादत करो ना पिता मतारे सद व्यवहार कर ते अथवा उभयदी तुम्हार जीवदशा बार्धक्य उपनीत है तब तक उप शब्दीय बोलो ना तक धमक दिना बोलो तिष्टाचारपूर्ण कथा তাদের সামনে ভালবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বল হে পালনকর্তা। তাদের তাঁদের উভয় করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালোই জানেন যদি তোমরা সৎ হও তবে তুমি প্রবাককারীদের জন্য ক্ষমাসী আত্মীয় স্বজনকে তার হক দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করোনা নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান সেও পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং তোমার পালনকর্তার কর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষমান থাকাকালে যদি কোনো সময় তাদেরকে বিমুখ করতে হয় তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো তুমি একেবারে ব্যয়কুণ্ঠ হই না এবং একেবারে মুক্ত হস্ত হই না তাহলে তুমি তিরস্কৃত নিশ্চয় হয়ে বসে থাকবে নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবন দান করেন এবং তিনি তা সংকুচিত করে দেন তিনি তার বান্ডাদের সম্পর্কে ভালোভাবে অবহিত সবকিছু দেখছেন দারিদ্র্য ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবন দিয়ে থাকি নিশ্চয় তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ আর ব্যবিচারের কাছেও জিও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ সে প্রাণকে হত্যা করোনা যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু ন্যায় ভাবে যে ব্যক্তি অন্যায় ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে নিশ্চয় সে প্রাপ্ত। আর এটিমের মালের কাছেও জিও না একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত এবং অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে নেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে এটা উত্তম এর পরিণাম শুভ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয় কান চু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে পৃথিবীকে দম্ধঘরে পদচারণ করো না নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না এসবের মধ্যে যেগুলো মন্দ কাজ সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয় এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা আপনার পালনকর্তা আপনাকে অহিমারফত দান করেছেন আল্লাহর সাথে অন্য কোন উপাস্যস্থির করবেন না তাহলে অভিযুক্ত ও আল্লার অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবেন তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য কন্যা রূপে গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা গুরুতর কথাবার্তা বলছ আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে অথচ এতে তাদের কেবল বিমুখতায় বৃদ্ধি পায় বলুন তাদের কথা মত যদি তার সাথে অন্যান্য উপার্শ্য থাকত তবে তারা আরশের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত তিনি নিহায় পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু ঊর্ধ্বে সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচন্ন পর্দা ফেলে দিই আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দেই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণকুহরে বোঝা চাপিয়ে দিই যখন আপনি কোরআনে পালনকর্তার একত্র আবৃত্তি করেন তখনও অনীহাবশত পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে তা শোনে তা আমি ভালো জানি এবং এও জানি गोपने आलोचनकाले जो जालेमरा बोले तुमरा तो एक जदुग्रस्तुसरण कर पथभ्रष्ट होते जो अस्थित परिणत और चूर्ण विचूर्ण तक नतून सृजित उत्थित हबुन तुम्हरा पाथर हो जाओ कि लोहा अथवास्तु जो धारणा खुबी कठिन तथापि पुनर्मी कर सम्भवतः शीघ्र के आहान कर प्रशंसा करते करते चले आसुमान कर সামান্য সময় অবস্থান করেছিল আমার বান্ডাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে শতান তাদের মধ্যে সংঘর্ষ বাধায় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন তিনি যদি চান তোমাদের প্রতি রহম করবেন কিংবা যদি চান তোমাদেরকে আদার দেবেন আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ের প্রতি প্রেরণ করি আপনার পালন কর্তা তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন যারা আকাশ সমূহে ও ভূপৃষ্ঠে রয়েছে আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে জবুর দান করেছি বলুন আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তন করতে পারে না যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থ তালাশ করে যে তাদের মধ্যে কে নৈকট্যশীল তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয় আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ এমন কোন জনপদ নেই যাকে আমি কেয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না এটা তো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গেছে পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করা ফলেই আমাকে নিদর্শনাবলি প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামুদকে দিয়েছিলাম। অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শনাবলিপ্রেরণ করি এবং স্মরণ করুন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার পালন কর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি ता कुरने उल्लेखित अभिशक् वृक्ष केवल मानसर परीक्षार आदम के तबलिश व्यतीत सबा चेस्दा पड़े गल कल की चेजदा कर द्वारा सृष्टि कर দেখুন তো এ না সে ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে কেয়ামত দিবস পর্যন্ত সময় দেন তবে আমি সামান্য সংখ্যক ছড়া তার বংশধরদেরকে নষ্ট করে দেব। আল্লাহ বললেন চলে যা অথপ তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে জাহান নামী হবে তাদের সবার শাস্তি ভরপুর শাস্তি তুই সত্যচ্যুত করে তাদের মধ্য থেকে যাকে পারিস স্বীয় আওয়াজ দ্বারা স্ব অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ কর তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোন প্রতিশ্রুতি দেয় না আমার বান্নদের ওপর তোর কোন ক্ষমতা নেই আপনার পালনকর্তা যথেষ্ট কার্যনির্বাহী তোমাদের পালনকর্তা তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান চালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়াল যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে তখন শুধু আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করে থাকো তাদেরকে তোমরা বিস্তৃত হয়ে যাও অথপ তিনি যখন তোমাদেরকে স্থলে ভিড়িয়ে উদ্ধার করে নেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও মানুষ বড়ই মানুষজ্ঞ তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত রয়েছ যে তিনি তোমাদের কে তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না অথবা তোমাদের উপর প্রস্থর বর্ষণকারী ঘূর্ণিঝড় প্রেরণ করবেন না তখন তোমরা নিজেদের জন্য কোনো কর্মবিধার পাবে না অথবা তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না অতপর তোমাদের জন্য মহাঝটিকা প্রেরণ করবেন না অতপর অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তোমাদেরকে নিমজ্জিত করবেন না তখন তোমরা আমার বিরুদ্ধে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি স্মরণ কর যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতার সহ আহ্বান করব অতঃপর যাদেরকে ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে পরকালে অন্ধ এবং অধিকতর পথভ্রান্ত তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যে বিষয়ে আমি আপনার প্রতি অহির্মা প্রেরণ করেছি তা থেকে আপনার পদস্কলন ঘটনার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত আমি আপনাকে দৃঢ় পথ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবেলায় কোন সাহায্যকারী পেতেন না তারা তো আপনাকে এ থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল যাতে আপনাকে এখান থেকে বহিষ্কার করে দেয়া যায় তখন তারাও আপনার পর সেখানে অল্পকালে মাত্র টিকে থাকত আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠো। নিশ্চয়ই ফজলে কোরআন পাঠ মুখোমুখি হয় রাত্রির কিছু অংশ কোরআন পাঠসহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন বলুন হে পালনকর্তা আমাকে দাখিল করুন রূপে এবং আমাকে বের করুন সত্য রূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ার ছিল আমি কোরআন এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত বোনাকারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় আমি মানুষকে নিয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায় যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে तक से हताश हो पड़े प्रत्येक अतपर आपनार्ता सर्वेक्षा निर्भुर पथे आपना के रूह सम्पर्क के जिज्ञेस कर रूह हमार पालन करता आदेश घटित ए विषय तुम्हारे सामान्य ज्ञानी दानी इच्छा कर আপনার কাছে অহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম অতঃপর আপনি নিজের জন্য তা আনয়নের ব্যাপারে আমার মোকাবেলায় কোনো দায়িত্ব বহনকারী পাবেন না এ প্রত্যাহার না করা আপনার পালনকতার মেহের বাণী নিশ্চয়ই আপনার প্রতি দাঁড় করুণা বিরাট বলুন যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয় তবু তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না আমি মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব সবরকম বিষয়বস্তু বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি এবং তারা বলে আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিন অথবা? আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে অতপর আপনি তার মধ্যে নির্ঝরিণী সমূহ প্রবাহিত করে দেবেন অথবা আপনি যেমন বলে তেমনি ভাবে আমাদের উপর আসমানকে খণ্ডবিখণ্ড করে ফেলে দেবেন অথবা আল্লাহ ও ফেরস্তাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন অথবা আপনার কোন সোনার তৈরি গৃহ হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনও বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব বলুন পবিত্র মহান আমার পালন কর্তা একজন মানব একজন রসুল বই আমি কে আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন তাদের এই উক্তি মানুষকে ইমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হেদায়ত বলুন যদি পৃথিবীতে ফেরিস্তারা স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোন ফেরিস্তাকেই তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম বলুন আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসাবে আল্লাহ যথেষ্ট তিনি তো বান্দাদের বিষয় খবর রাখেন ও দেখেন আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথপ্রাপ্ত এবং যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না আমি কি দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় মুখ অবস্থায় এবং বোধের অবস্থায় তাদের আবাসস্থল জাহান্ন যখন নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নি আরো বৃদ্ধি করে দেব এটাই তাদের শাস্তি কারণ তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছে আমরা যখন অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন আমরা নতুনভাবে সৃজিত হয়ে উত্থিত হব তারা কি দেখেনি যে যে আল্লাহ আসমান ও জমিন সৃজিত করেছেন তিনি তাদের মত মানুষ ও পুনরায় সৃষ্টি করতে সক্ষম তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল এতে কোনো সন্দেহ নেই অতপর জালেমরা অস্বীকার ছাড়া কিছু করেনি বলুন যদি আমার পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকত তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে মানুষ তো অতিশয় কৃপণ আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করুন আমি মুস্রাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি যখন তিনি তাদের কাছে আগমন করেন ফেরাউন তাকে বলল হে মুসা আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত তিনি বললেন তুমি জান যে আসমান ও জমিনের পালন কর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণ সহ নাজিল করেছেন হে ফেরাউন আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছ অতঃপর সে বনি ইস্রাইলকে দেশ থেকে উৎখাত করতে চাইল তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করে দিলাম তারপর আমি বনী ইসরায়েলকে বললাম এদেশে তোমরা বসবাস করো। अतपर जख परकाल वा वास्तव को प्रेरण कर ज्योतिचिह पृथक पृथक भावी करके लोकर का धीरे धीरे पाठ करें এবং আমি একে যথাযথভাবে অবতীর্ণ করেছি বলুন তোমরা কোরআনকে মান্য করো অথবা অমান্য করো, যারা এর পূর্ব থেকে এলম প্রাপ্ত হয়েছে যখন তাদের কাছে এর তিলওয়াত করা হয় তখন তারা নত মস্তকে শেষদায় লুটিয়ে পড়ে এবং বলে আমাদের পালনকর্তা পবিত্র মহান নিঃসন্দেহে আমাদের পালনকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে लुटिए पड़े तरय कित रहमान जे नामी नाम आहवान करना क्यों सब सुन्दर नाम आपर नाम उच्च ग्रामे ग ना एसार्थे पढ़वें এতদূ ভয়ের মধ্যম পন্থা অবলম্বন করুন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোনো সন্তান রাখেন না তাঁর সার্বভৌমত্বে কোনো শরিক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হতে পারে সুতরাং আপনি সসম্ভ্রমে তাঁর মাহাত্ম বর্ণনা করতে থাকুন